আহমদুলিল্লাহ আমরা গত সপ্তাহে থেমেছিলাম যে মদিনায় মক্কার যারা যুদ্ধবন্দী ছিল তাদেরকে মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন ফর্মুলা অবলম্বন করা হয়েছে কিছু ফেদিয়া ঠিক করা হয়েছে ফেদিয়ার বিনিময় তারা মুক্তি পণ দিয়ে তারা মুক্ত হওয়ার চেষ্টা করেছে অনেকে বিনাম কাউকে তিনি করেছেন কিছু কিছু যুদ্ধবন্দির স্পেশাল রিজন গুলো আছে তাদের কিছু ঘটনা সিরোতে পাখি আসছে তাদের এক একজন এক একটি কাহিনী আছে তিনি ছিলেন খাতিবান তিনি খুব ভালো বক্তা ছিলেন মক্কা লোকদেরকে তিনি বক্তৃতা করে জমাই ফেলতে পারতেন তো এখন হয়তো কিছু বক্তৃতা করছেন বিপরীতে খুব ভালো বক্তা আপনার বিরুদ্ধে মনে হয় ভালোই খেয়া পাইছে লোকদেরকে আনার জন্য আমি তার দুই মারির দাঁত তার জিব্বা বাইর হয়ে যাক যে জিব্বা দিয়ে সে করেছে তাহলে এখান থেকে একবার মুক্তি পেয়ে গেলে তাহলে আল্লাহ বরং তিনি বললেন ইনাহু আশা করা যায় অমর একদিন এই সোহাই এমন একটা অবস্থান নেবে তুমি সেদিন তাকে আর অপছন্দ করবে না তুমি সেদিন তাকে আর নিন্দা করবে না বকাবকি করবে না এখানে একটা ভবিষ্যতের খবর আছে তো ইবন ক্যাফি রহমতুল্লাহ আল যিনি বিরাট একটা ইতিহাস লিখেছেন সিরাত কেন্দ্রিক তার নাম হচ্ছে আল বিদায়া নেহায়া শুরু এবং শাস পৃথিবীর ইতিহাসে শুরু তিনি করেছেন আদমসী থেকে বিশাল বহু খন্ডেরাল আলী আসসালামের ইন্তকালের পরে কিছু লোকের মধ্যে আরব দেশে হৃদা মোরতাদ হওয়ার টেন্ডেন্সি শুরু হয়ে গেল ওনার ওফাতের পরে কোন কোনো জায়গায় কিছু লোক মোরতাদ হয়ে গেল যেমন যার জন্য মোরতাদ যুদ্ধ হলো ইয়ামা এলাকায় তো মক্কাতেও কিছু কিছু লোকের মধ্যে যারা সময় ইসলাম কবুল করেছে কিছু কিছু লোক ভালো করে বুঝেনি সবার সঙ্গে ইয়াদ হলুনাফি দিন ইল্লাহি আফহা যা দলে দলে ইসলামে দীক্ষিত হয়েছে বা ঢুকে পড়েছে কিন্তু ভালো করে বুঝে নাই মদিনাতেও কিছু লোকের মধ্যে মোনাফি কি আগে থেকেও ছিল আর নবী করিম সালামের ইতিকালের পরে কিছু মক্কা কিছু লোকের মধ্যে যখন মোরতাদ হওয়ার একটু কানাঘোষা চলছিল সেখানে তিনি সোহাইল ফাতে ইসলাম কবুল করলেও মোটামুটি ওনার ভিতরে ইসলাম ভালো করে ঢুকেছে তিনি তখন অনেক সুন্দর বক্তৃতা করে বয়ান করে লোকদেরকে ইসলামের মধ্যে থাকার জন্য উৎসাহ জুগিয়েছেন তাহলে রসল সালামের ভবিষ্যৎ বাণিজ্যটা ছিল যে অমর সোহায়লের একদিন একটা ভূমিকা হয়তো বা থাকবে যেটা তুমি অপছন্দ করবে না সেটাই তিনি আরেকজন যুদ্ধবন্দী ওনার সান তিনি বিয়ে করেছেন নবী করিম সাল মে মেয়ে জাইনব রাজি আল্লাহ আনহা অধিকাংশ ইতিহাসবিদদের মতে তিনি হচ্ছেন নবী করিম সালামের প্রথম মেয়ে চারজন মেয়ে তো রুকাইয়া ফাতে এদের মধ্যে জায়নাব রাজিয়া আনহা হচ্ছেন অনেকের দৃষ্টি তিনি এক নম্বর বড় মেয়ে তিনি বিয়ে করেছিলেন ওনার ওনাকে বিয়ে দেওয়া হয়েছিল ওনার খালা তো ভাই হ্যাঁ আবুল আস এমন রবির সঙ্গে আবুল আসের মা ছিলেন হালা হালেলেদ হাদিজা বেন বোনে খালা তো বোন কিন্তু আবুল আস তিনি তখনও ইসলাম কবুল করেননি তিনি মুশরেক এবং তিনি ভালোই ব্যবসায়ী ছিলেন ভালো ধনী ছিলেন তিনি ব্যবসা করতেন আল্লাহ তো বলেন তো ওনার স্ত্রী নবী করিম সাল্ল আল ইসলামের মেয়ে রুকাইয়া তখনও যাই না মক্কাতে তিনি মক্কা লোকেরা তার নিজের লোকের জন্য টাকা পয়সা যা আসে এগুলা পাঠিয়েছে তো স্বামীর মুক্তির জন্য এবং খাদিজা তো নিজেই ধনী ছিলেন ওনার নিজের এই ভালো হারটা ছিল এই হাটা তিনি বড় মেয়েকে উপহার দিয়েছিলেন এখন যেই যেদিন বিয়ে হয়েছে বিয়ের সময় এই হার মা খাদা তাঁর মেয়ের গলায় তুলে যাওয়ার বাড়িতে দিয়েছেন উপহার হিসাবে এই হারটা যখন দেখলেন তিনি খুব ইমোশনাল হয়ে গেলেন খুব আবেগ প্রবল হয়ে গেলেন ওনার বিবি খাজিদার কথা মনে পড়লো আর খাজিদের আদরের প্রথম সন্তান জৈনবের কথা মনে পড়লো মার পাওয়া গলার হাতটা দিয়ে দিছে তিনি সাহাবিদেরকে বললেন পরামর্শ করলেন সাহাবীর আত্মাটা যদি একমত হও চাও তাহলে এই হারটা ফেরো দিয়েই আবুল আসকে ফেরত দিয়ে দাও তাকে মুক্ত করে দাও মুক্ত করে দিয়ে আমরা এই হার রাখবো না এই হার দিয়ে দেব তিনি চলে গেলেন মুক্ত ভাই কিন্তু রসুল্লাহ আলাম তার সঙ্গে একটা এগ্রিমেন্ট করলেন যে দেখো তুমি তো যাবে মুক্ত হয়ে গেলে কিন্তু আমার মেয়েটা তুমি মোশ্রেক হিসাবে তোমার কাছে আছে এটা তখনও হয়তো শরীয়তের প্রথম দিকে অ্যালাউড ছিল এখন তিনি চান না হয়তোবা ইসলামিক দৃষ্টিতে আল্লাহ তাল আস্তে আস্তে শরীয় দিচ্ছেন মদিনাতে যে মুসলিম মহিলা কোনো মুশ্রেকের ঘর করতে পারে না তুমি আমার সঙ্গে ওয়াদা করো যে তুমি মক্কায় পৌঁছে গিয়ে জায়নাবকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো মানুষ হিসেবে খুব ভালো ছিলেন খুবই ভালো মানুষ করেছেন তিনি মদিনার দিকে রওনা হয়ে যাচ্ছেন ওই সময় কিন্তু জয়নাব ছিলেন গর্ভবতী পেতে সন্তান ছিল তো তিনি যখন রওনা করে দিয়েছেন তখন কিছু যারা এখন ইসলামে দুশ্মনি করছে তার মধ্যে একজন হচ্ছে হাব্বার ইবনুল আসওয় সে দৌড়ে আসলো না এই মহিলাকে যেতে দেওয়া হবে না মোহাম্মদের কন্যাকে এইভাবে যেতে দেওয়া হবে না এবং তিনি উঁটের মধ্যে বসা আছেন ঠোয়ার আছেন জায়না বাদিয়াল আনহা আর সে লোকটা বর্ষা দিয়ে উঁটকে আঘাত করা শুরু করে গেল উঠকে যখন আঘাত করলে একবার যায় উঠ আহত হয়ে উঠ করে পড়ে গেল আর জায়নাবাদি আল্লাহ আনহা পড়ে গেলেন পড়ে গেলে ওনার মিসক্যারেজ হয়ে গেল গর্বপাত হয়ে গেল পেটের সন্তানটা বেরিয়ে এবং প্রচুর রক্তপাত হলো তখন বনু হাসেম যারা নবী করিম সাল্লাম কবিলার লোক গোষ্ঠীর লোক তারা এবং বনু উমাইয়ার মধ্যে এক ধরনের কিছুটা ঝগড়া তর্ক বিতর্ক কিছু হয়ে গেল আহ পর্যন্ত এ অবস্থা তিনি আবার কি করবেন সফর করা যায় না তিনি এখন সম্পূর্ণ অসুস্থ হয়ে পড়েছেন তো তিনি চলে গেলেন ফেরত এবং বলুন উমাইয়ার সেই বাড়িতে গেলেন সেখানে মধ্যে যে হ্যাঁ সব এবার আবে তোমার যে কষ্ট হয়েছে এই দূরবাসে পড়লা কেন জানো তোমার বাবার কারণে তোমার বাবার কারণে তোমার জীবনে এই মুসিবত তিনি কি করবেন তিনি মহিলা সবর করছেন কিন্তু সন্তানদের আলাদা একটা মায়া থাকে দুর্বলতা থাকে আবার সর্বকনিষ্ঠ সন্তানের প্রতি আরেক রকম থাকে এটা যারা পিতা হিসাবে একটু অভিজ্ঞতা আছে তারা ভালো বুঝবেন তো তিনি কষ্ট পাচ্ছেন একদিন তিনি ওনার যে পালক পুত্র ছিল জায়েদ রাজি ওনাকে বললেন একটু চেষ্টা তো দূর করে জাহবকে নিয়ে আসতে পারবা তখন তিনি বললেন ইয়ারসল্লাহ আমি যাব তো তিনি বলেন নবী করিম সালিসাম বললেন ফুদ খা তামি হাদা আমারে এই আংটিটা নিয়ে যাওয়া হাতে একটা মেসেজ এসেছে তোমাকে যাওয়ার জন্য তুমি এই আংটিটা দিলেই সে এই মেসেজটা এরকমই নেবে তার কারণ তাকে গোপনে বের হতে হবে তারা তাকে প্রকাশ্যভাবে আসতে আর দেবে না লাইফ রিস্ক হয়ে যাবে কাজে গোপনে কিছু একটা পরিকল্পনা করে তুমি তার হাতে এবং যায় আল্লাহ আনু মক্কাত চলে আসলেন এসে তার উঁটটাকে একটা নিরাপদ দূরত্বে রেখেছেন এরপরে দিনের বেলায় তিনি খোঁজ নিলেন যে তিনি কায়দা করলেন কাকে দিয়ে জয়নবকে মেসেজ দেওয়া যাবে কারণ যাই যদি মক্কায় চলে যান তার বাড়িতে তাহলে তো সবাই চিনে ফেলবে যে এই নিতে আসছে কাজটা গোপনে সার্থ হবে তো তিনি নবী করিম সালাম এভাবে পরামর্শ দিয়েছে যে খুব টেকনিক্যালি তুমি এটা প্ল্যান করবা যাতে কেউ ট্যার না পায় তো তিনি চলে গেলেন ছাগলের পাল যে চড়াই যে রাখাল সে রাখালের কাছে চলে গেলেন রাখালকে জিজ্ঞেস করলেন লেমান হায় কানা যে এইগুলো এই যে আবুল আসের ছাগলের পালের মধ্যে যে এগুলো আবুল আসের ছাগল আর এগুলো কার সেখানে আবার ছোট আরটি পাল আছে এগুলো কার বলো যে এগুলো হচ্ছে জায়নব বেনে মোহাম্মদ সাল্লাম এইগুলো তিনি ছাগলের ছাগল চড়ায় এবং নিশ্চয়ই জয়নব কে এই মহিলা এই ছেলে বা এই কাজের লোকটা মেসেজ দিতে পারবে কাজের ছেলেকে তিনি বললেন কতক্ষণ তার সঙ্গে হাঁটতে হাঁটতে কথাবার্তা বল বলে তার সঙ্গে লাইন করতেছেন হঠাৎ করেই বললেন না কি কারণ বলা জানা। সে আবার উল্টা পাল্টা করে কিনা সে বিশ্বাস তো হবে কিনা করে কথা বার্তা তার সঙ্গে হাঁটতে শোনো তুমি একটা গোপনীয় কাজ করবা আমার একটা ছোট্ট জিনিস আছে হাদ তুমি গোপনে একটু শুধুমাত্র জয়নবকে দেবা কেউ যেন টের না পায় করা না সে বলে হ আমি করবো কোন চিন্তার কারণ নাই তখন নবী করে রহিম সাল্লা আসামের ওই রিংটা আংটিটা তার হাতে দিয়ে দিলেন রাখালের হাতে রাখাল ঘরে চলে গেল সবাই দেখে সাকাল টাকল রেখে আসতে করে গোপনে জয়নাবানাকে আংটিটা দিয়ে আংটি হাতে পেতে পারছি আংটিকে দিল কোথায় একজন লোক আসছিল সে দিল আমাকে চিনি টেনে নেওয়া ও আইনা তার একটা কোথায় তাকে তুমি দেখছো কোন জায়গায় তোমার সঙ্গে কথা হলো বা এইটা তোমার হাতে সে এরিয়াটা কোনটা বলো তখন বলে দিলেন ওই জায়গায় লোকটা হস্তান্তর করেছে রাতের বেলা তিনি মোটামুটি ওনার কাপড় চাপড় সাথে সামনে নিয়ে তিনি বের হয়ে গেলেন হয়তো তার স্বামীকে আগেই বলে রেখেছেন অথবা পরে মেসেজ দিবেন যে ভাবে হোক আর স্বামী তো অ্যাগ্রি করেছে যে তিনি রাসুল্লাহ সাল্লামের আসে ফেরত যাবেন এই কথা নিয়ে স্বামী আসছে সে কিন্তু করিম সাল আল্লাহামের কথা অনুযায়ী বা আংটির দ্বারাই তিনি মেসেজ পেয়েছেন তিনি চলে গেলেন সেখানে গিয়ে ওই জায়গা মতো বর্ণনা যেখানে যে জায়গা দিয়েছে ওই জায়গায় এসে পৌঁছে গিয়ে দেখলেন যে অন্ধকার এখানে জায়েদ ইন্ত জায়েদ কে দেখে তিনি চেনেদ ওনাকে চেনে এরপরে নবী করিম সালেন একটা উঠ নিয়ে আসেন জায়েদ বললেন যে তুমি ইউটোর সামনে বসো আমি পেছনে বসি আমি দেখবো পেছন থেকে হামলা করে কিনা কিন্তু না আপনি সামনে বসেন কার মহিলা মানুষ তখন তিনি পিছনে বসলেন আর এটা নিয়ে ওখানে আলোচনা করেছে যে কিভাবে পালক পুত্র তো মাহারাম না এই সফর করা কিভাবে অ্যালাউড হলো তখন উত্তর আসলো যে বলা সময় পর্যন্ত জাইদ পালক পুত্র হিসাবে নবী করিম সাল্লাম আরব সমাজ অনুযায়ী সমাজের বিধান অনুযায়ী পালক পুত্র হিসাবে গ্রহণ করেছিলেন সেটা ওই সমাজে তখন গৃহীত একটা সিস্টেম ছিল এবং পালক পুত্রকে পালক ভাই ভাইয়ের মতো দেখা হতো মাহারামের মতো মনে করা হতো পরবর্তী পর্যায়ে আয়াত নাজিল হয়ে বলে যে না পালক পুত্র কোন পুত্র হতে পারে না মুহাম্মাদুন আবা কেন মোহাম্মদিক রাসুল্লাহে ও তোমাদের মোহাম্মদ কারো পিতা নন পালক পিত্রা বলতে কিছু নাই সেটা প্রমাণ করার জন্য আল্লাহ তালা তো জায়দিয়াল এই স্ত্রীর সঙ্গে তারাক হয়ে গেছে সেই জয়নবকে দিয়ে পরে নবী করিম কাছে বিবাহ পর্যন্ত দিয়েছেন যে পালক পুত্র স্ত্রীকে তারাকের পরে বিবাহ করা যায় তার মানে পালক পুত্র বলতে কোন জিনিস নাই এইটা এই শরীয়ত পরে আসলো এর আগ পর্যন্ত ভাই বোনের মতো আরবের শ্রীষ্ট মনোযায়ী ওনাদের সম্পর্ক ছিল কে ভাইয়ের সঙ্গে বোন যেতে পারে এই তরিকায় উনি আসছিলেন পরে আল্লাহিনায় অনেক পরে গিয়ে ওই হয়। তার আগ পর্যন্ত বললেন কে ওয়েলকাম করলেন রিসিভ করলেন রিসিভ করে বললেন হি আফতালুবানি উসি ফি আহারে আমার মেয়েটা আমার সবচেয়ে প্রিয় সন্তান আমার সর্বোত্তম সন্তান এবং আমার কারণে সে অনেক কষ্ট তাকে করতে হয়েছে জীবনে ওই যে ওনাকে হয়ে হয়ে গেল গেল। তখন মন্তব্যটা করেছিলেন এইখানে কেউ কেউ বলেছেন যে তিনি বললেন ওনার সর্বোত্তম মেয়ে সর্বোত্তম সন্তান কেমনি বললেন আমরা তো জানি ফাতে মারা যে আল্লাহ আনহা জান্নাতে হবেন জান্নাতের মমিন মমিন মহিলাদের সর্দার হবেন তো ওলা আলোচনা করেছেন যে এটা ছিল প্রথম দিকে পরবর্তী পর্যায়ে ফাতে আনহা একটু সময় পান এবং ওনার বুদ্ধিমত্তা ওনার দিন দাড়ি কিছু আস্তে করে পরে ফুটে উঠে ওইটা ফুটে ওঠার আগে তিনি জায়নাব আগের তরিকা অনুযায়ী বা আগের ওনার নিজের মনের থেকে এই কথাটা বলেছিলেন কিন্তু পরবর্তী পর্যায়ে আল্লাহ ব্যাপারে মন্তব্য করেছেন যে সে আমার কথা ঠিক রেখেছে হাত দাসানি ফাঁসা দানি পাওয়া আদানি পাওয়া সে আমাকে কথা দিয়েছিল আবুল আস কথাটা সত্যের সত্য কথাই বলেছিল এবং সে যে আমার সঙ্গে ওয়াদা করে সোটাকে রক্ষা করেছে আবুল আস তখন মুশরেক আছেন তো যাইনা চলে এসেছেন এর কিছুদিন পরে ফাতেমাক্কার পরে ফতে ফাতে মাক্কার আগে আবুল আজ আরবদের মক্কার কোরাই ব্যবসার কিছু মালামাল নিয়ে সিরিয়াতে গিয়েছিলেন সিরিয়া থেকে মাল নিয়ে যখন ফেরত আসছেন তখন তো মদিনার সঙ্গে মক্কার যুদ্ধের সম্পর্ক এই জন্য মক্কার কোনো বাণিজ্য কাফেলা পেলে ওনারা অ্যাটাক করে এগুলাকে ছিনিয়ে নিয়ে আনতেন তো যখন দেখলেন যে একটা বাণিজ্য কাফেলা যাচ্ছে সিরিয়া থেকে মদিনার পাশ দিয়ে মক্কার দিকে তারা অ্যাটাক করলেন তো তাদের অ্যাটাক পেয়ে আবুল আস পালিয়ে গেলেন মালতালগুলো নিয়ে সব সাহাবির মুদিন নিয়ে আসলেন গনিমতের মাল হিসাবে দিনের বেলায় ঘটনা ঘটল রাতের বেলায় অন্ধকারে আবুল আস লুকিয়ে লুকিয়ে লুকিয়ে লুকিয়ে ঘরে চলে আসছেন ফজরের রাখান দিয়ে ফজরের সঙ্গে কিছু আওয়াজটাওয়াজ পাওয়া গেল তিনবিক ইমসাল্লা ফজর পড়ে দেখা হলো তিনি গিয়ে আবুল আস তিনি কিছু ওয়েলকাম করলেন তারপরে বললেন তার মেয়ে জায়নাকে শোন সে তোমার স্বামী থাকলেও সে এখনো মোশরেখ তুমি তার সম্মান করো খাবার দাবার যত্ন করো কিন্তু তুমি তার থেকে শারীরিক ভাবে দূরে থাকবা মা তোমার সঙ্গে তার এই সম্পর্ক দাম্পত্য জীবনের ওই সম্পর্কটা এলাউড হবে না শরীয়তে তো তিনি এটা রক্ষা করলেন এবং এরপরে নবী করিম সাল্লাহ আসলাম সাহাবাদীকে ডাকলেন যে যুদ্ধ যেহেতু করতে আসে নাই তার মালতাল গুলো যা আসে সব তোমরা ফেরত দিয়ে দাও সেই তাকে নিরাপত্তায় মক্কা যেতে দাও মাস আসে নিশ্চয়ই নবী করিম সাল আসলাম দিলের মধ্যে আল্লাহতালা এটা ভালো কিছু রাখছেন যে আবুল আস একদিন ইসাম করবে তো সব একেবারে যে যে দান সবগুলো মাল এনে ওনাকে আবার বুঝিয়ে দেওয়া হলো তিনি মক্কায় চলে গেলেন মালগুলো নিয়ে আবুল আস চলে গেলেন গিয়ে তিনি মক্কায় পৌঁছে সবার মাল মানে ওনারা ছিল যে বাণিজ্য করতে ছোট্ট একটা দল যেত আর সবার সেখানে নিজের নিজস্ব প্রত্যেকেরই কিছু কিছু ব্যবসা বাণিজ্য এবং খরিদ কেনার অর্ডার থাকতো তো এটা তিনি সবাইকে বুঝাই দিলেন পাইছে কিনা সবাই পাইছে কিনা সবাই পাইছে কিনা তারপরে বুঝায় বুঝাই দিয়া বলল যে শোনো আমি ইসলাম কবুল করেছি আসাদু আলহিদুল্লাহ আসাদুর মহাম্মদ রাসুল্লাহ শোনো আমি মোদিনায়িক্লিয়ার করি না কালিমা পড়ছি তো এখন সে তো তাদের মালটা আমার দাঁড়িয়ে সহকারে নিয়ে আসে এখন তো তারা তার কিছু করতে পারে না কাজে এভাবে থাকলো সে বুঝাই কালিমা পড়লেন তারপরে তিনি হিজরত করে মদিনায় চলে গেছেন মুসলিম হয়ে কিছুদিন মধ্যে এবং যাওয়ার পরে নবী করিম সাল্লাম ওয়েলকাম করে তার মেয়ের সঙ্গে তাকে সংসার করতে দিয়েছেন এবং ওলামাই বলেন যে তিনি অধিকাংশ ওলামা কেরাম বলেছেন ঐতিহাসিকরা বলেছেন যে তিনি নতুন করে আর বিয়ে পড়ান নাই ওই আগের বিয়ের ভিত্তিতে দিয়েছেন আর কেউ কেউ বলেছেন যে না তিনি নতুন করে বিয়ে পড়িয়ে দিয়েছেন কিন্তু এটা প্রমাণিত হয় নাই এতে বোঝা যায় এখান থেকে একটা মাসাল নিয়েছেন যদি কোনো মহিলা ইসলাম কবুল করে তার স্বামী এখনো অমুসলিম রয়ে গেছে এটা সঙ্গে সঙ্গে বিয়েটা ভেঙে যাবে না কিন্তু মহিলা তখন থেকে যখন থেকে ইসলাম কবুল করেছে স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা থেকে বিরত থাকবেন আর অপেক্ষা করবেন স্বামীর অন্য ক্ষতিমাত্র করে কোন রকম তাকে ইসলামের দিকে দাখিল করানো যায় কি না তাহলে তার আগের বিজেকে বিয়ে মুক্ত করে বেরিয়ে আসবেন বিয়ে কে না শেষ করে আবার আরেক দিনের সঙ্গে সরাসরি বিয়ে করতে পারবেন না এটা একটা মাসালা ওলাম নিয়েছেন তো এই যে সের কাহিনী এখানে শেষ কিন্তু হাববার এই আসো এই যে হাববার যে লোকটা করে জায়না রাজিয়ালে গেল এবং জায়না পড়ে গেলেন এবং তার মিসকারেজ হয়ে গেল রক্তপাত হয়ে গেল এই খবরটা পেয়ে নবী করিম সাল্লা এত কষ্ট পেয়েছেন আর নিজের নিজের সন্তানের কষ্ট দেখলে বাবার কাছে কেমন লাগে আপনি যখন সন্তানকে বিয়ে দিয়ে আরেক বাড়িতে দেবেন তার কষ্টের খবর শুনবেন তখন আপনার কাছে আপনি ফিল করবেন তার সহকারী আরেকজন ছিল এই দুজনকে যদি পাও তাহলে তাদেরকে মারবা তো শুধু আপনি মারবা না আগুন দিয়ে জ্বালাই মারবা মুহিহত করে দিলেন কিন্তু ওরা যাওয়ার জন্য হয়ে গেল পরে বললেন যে শোনো আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম শোনো আমি এখন চিন্তা করলাম ইনি আমার পাওয়া গেলে তাদেরকে বিহা ইল্লাল্লাহ কিন্তু এটা ঠিক নয় কারণ আল্লাহ ছাড়া আগুন দিয়ে পড়ানোর দায়িত্ব কেউ নেওয়া ঠিক না আল্লাহ একমাত্র জাহান আগুন দিয়ে মানুষকে পড়াবে অন্য মানুষ অন্য মানুষকে পড়ানোর দায়িত্ব নিতে পারে না এই কাজ করা ঠিক নয় যদি তাদেরকে পাও তাদেরকে তোমরা কতল করে দিও কারণ ইসলামিক দুশ্মনী করার কারণে তারা কতলের হুকুমের মধ্যে পড়ে যায় কিন্তু তারা তোমার থেকে আর আগুন দিয়ে জানিও না এই ঘটনা তিনি বলেছেন কিন্তু পরবর্তী পর্যায়ে তারা এদেরকে পাওয়া যায়নি ওই যে গ্রুপটা গিয়েছিল তারা ফেরত এসেছেন কিন্তু এরপরে বিজয় হয়ে গেল এরপরে ইসলাম কবুল করে ফেললেন এবং ইসলাম কবুল করেছেন হাসুনা ইসলামহু তার ইসলামটা ভালোই কবুল করেছেন তিনি খুব দুর্বল নয় মোটামুটি ইসলামকে বুঝে শুনে অন্তর দিয়েই কবুল করেছেন অবশ্য পরে আর নবী করিম সালাম এই জন্য কোন দুঃখ থাকেনি ইসলাম কবুল করার কারণে এবং হাব্বার বেশ কিছুদিন বেঁচে ছিলেন সময় হায়াত ছিলেন এই হাব্বা এবার আসলো আরেকজন বড় ব্যক্তিত্বের মুক্তিপণের কাহিনী তিনি হলেন আল আব্বাস ইবিন আব্দুল মুতালিফ আনহু উনি ছিলেন বেশ লম্বা সম্বা মানুষ লম্বা গঠনের মানুষ যখন ওনাকে মদিনায় নিয়ে আসা হয়েছে যুদ্ধের ময়দান থেকে তো যেভাবে কাপড় টাপড় ছুড়ে গেছে কিছু আছে উপরে হয়ে গেছে তিনি কিন্তু ভালোই ব্যবসায়ী ছিলেন মোটামুটি ধনী ছিলেন এখন মদিনায় রকম বন্দীদেরকে তখন নিয়ে আসা হয়েছে তাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছেন সাহাবাইকার নবী করিম সালামের নির্দেশে এখন আব্বাসের মাপের কোনো পোশাক পাওয়া গেল না বেশ লম্বা পরে কোন রকমের কাপড় এনে যাই হোক এরপরে যেটা হলো মুক্তি পানের ব্যাপারে নবী করিম ফয়সালা দিলেন যদিও জানেন যে চাচা ওনার পক্ষে যুদ্ধে আসতে চান নাই কিন্তু এরপরে তো চলে এখন যুদ্ধের নিয়ম অনুযায়ী তো উনি বন্দী হয়ে গেছেন নিয়ম অনুযায়ী ওনাকে মুক্তিপণ দিতে হবে আর উনি তো মুক্তিপণ দেওয়ার মতো টাকা পয়সা ভালোই আছে এখানে ইনসাফের না পার্সিয়ালিটি করতে পারেন না সদন প্রীতি দেখাতে পারেন না তিনি আব্বাসকে বললেন ই আব্বাস এফ দেনা আপনি আপনার মুক্তির ব্যবস্থা করেন মুক্তিপণ দেন শুধু আপনারা দিলে হবে না আপনার ভাতি যা আসে আকিল আলীর ভাই যে আপনার সঙ্গে আসছে তার মুক্তি পানের ব্যবস্থা আপনি করবেন নাও আপনার আরেক আত্মীয় পে করবেন আপনার ও তাই জাহাদাম আপনার সঙ্গে যে হালিফ দুইজনে মিলে চুক্তি করে আসছিলেন আমি তুমি এগিয়ে তুমি আমি যাব। এরকম করে করে ওই মক্কা করাই দুইজন দুইজনে পেয়ার পেয়ার করে আসছিলেন যে তারও সেও গরিব মানে তারও কিছু নাই ওত ভাই মানে জাহাদাম তার টাও দিবেন নিজেরটা দিবেন আরো তিনজন দিবেন এখন আব্বাস বলেন ইয়ারাসুল্লাহ ইনি কিন্তু মুসলিমান আরে ইয়ার্লা বলেন ইয়া মোহাম্মদ না ভাতিজাকে যে আপনি তো আহ বিশ্বাস করবেন কিনা আমি তো মুসলিম ছিলাম ভিতর ভিতরে আমি করে ফেলেছি প্রকাশ করি নাই আরকি তো তাদের সঙ্গে আমাকে ফিরা করতে হয়েছে ওলা কিনাল কম কিন্তু এই কম আমাকে জোর করে যুদ্ধ নিয়ে আমি যুদ্ধ করে আসছে নাকি বলেন এখন আপনি যেটা বলছেন এটা যদি হক হয়ে থাকে তাহলে ফল্লাহ আলী কে তাহলে শোনেন এই হক হইলো আপনি যেহেতু ওদের দলে আসছিলেন এখন আমার ফয়সালা অনুযায়ী আপনি মুক্তিপণ দিয়ে দেন আপনি হক ইসলাম কবুল করে থাকলে আপনার কথা যদি সত্যি হয় তাহলে আল্লাহ তালা আপনাকে এই সম্পদের বিরাট দাদা দান করবেন এটা ফিসাভিলা দাবি। ও আমা দাহিরো আমরে এটা তো আপনার গোপনীয় ব্যাপার ছিল দিলের ভিতরে সেটা তো আমি জানি না আল্লাহ জানেন আর আপনার বাহ্যিকভাবে আপনি তাদের সঙ্গে কাফের দলে আসছেন বা কাত কানা আলাই না এইটা তো আমাকে এই দায়িত্ব এখন সবার জন্য যেভাবে নিয়েছি ফিরে আপনার জন্য স্বর্ণ বেশ কিছু আহ নিলেন প্রায় বিশ পুকিয়া পরিমাণ নিলেন নেওয়ার বললেন যে এগুলো দিয়ে আপনি আমাকে ছেড়ে দেন মুক্তিপণ দিয়া আর এর চেয়ে বেশি যেটা ডিসাইড করছেন আর আমার কাছে তো দেওয়ার মতো নাই তিনি যাবে এগুলা এখানকার নগদ গনিমতের মাল কিন্তু আপনার মুক্তিপণটা ওইটা এখন মক্কা থেকে এনে দিতে হবে ব্যবস্থা আব্বাস বলেন মক্কায় রেখে আসছেন কোন জায়গায় হাই তো খারাপটা বাইর হওয়ার সময় এনটা ফদল বেন হার আপনার বেবি যে উম্মুল ফদল ফদলের মা আমার চাচি আপনার বিবি ওর কাছেতে রেখে আসছেন অনেকগুলো মাল সম্পদ তাহলে তোমার ঘরে আসা আমার যে সন্তান আছে ফদল এই ফাদলের জন্য এত অংশ দিবা কুসাম কাদা আর এক সন্তান কুসাম আছে তাকে এতটুকু পরিমাণ দিবা বলে আবদুল্লাহ আমার আলেকসের আছে আব্দুল্লাহ তাকে এতটুকু পরিমাণ দিবা এই যেগুলো সব আপনি বলে আসছেন সেই মাল গোষ্ঠী আপনাকে হক সহকারে পাঠিয়েছেন হে মা আলিমা বেহাদ আহাদ মিনান এই সম্পদের খবর আমি আর উম্মুল ফদল ফদলের মা ছাড়া কেউ জানার কথা না পৃথিবীতে ছিলেন রসুল যে প্রত্যেকটি স্বচ্ছ লোক চল্লিশ উকিয়া স্বর্ণ দেবে তো নিজে আপনি আব্বাস বিশ উকিয়া দিয়ে পার হইতে কিন্তু শাসক চল্লিশ উকিয়া দিতে বাধ্য হলেন বাকিদের নবী করিম সাল সাংঘাতিক এবং আপনারা জানেন হিজরতের আব্বাস স্বয়ং নবী করিম সালের পক্ষ থেকে মদিনা আনসারদের সঙ্গে বুঝাপড়াপ করেছেন শোন এখানে তো মোহাম্মদকে আমরা ওদের আক্রমণ থেকে রক্ষা করছি চেষ্টা করছি তোমরা মদিনা নিয়ে যাবা এই মক্কা লোকেরা আক্রমণ করলে তোমরা কি সেটা ঠেকাবা না রেখে সবাই দিবা হাতে কথা দাও এই কাজগুলো করছেন আসলে নবী করিম সালাম জানেন যে আব্বাসের নবী করিম নাই। ইসলাম কবুর করে সাহস করে করেন নাই মক্কা লোকদের সঙ্গে চলার চেষ্টা করেছেন মনে করছেন যে যদি একদিন ইসলাম গালিব হয়ে যায় সবাই ইসলামী আসে উনি তো করবেন না এখন ভিতরে ভিতরে থাকুক এইটা উনি একটু দুর্বলতার আশ্রয় নিয়েছিলেন যারা যুদ্ধবন্ধু হিসাবে তারা বললেন ইয়া রসুল্লাহরুক লেবনী ও আব্বাস ফেদা আহু ইয়ারসুল আল্লাহ এক কাজ করেন আব্বাস কে আমরা বিনামুক্তিতে ছেড়ে দেই সে তো আমাদেরও এক ধরনের না হয় ওনার কথা বলে না যে আপনার চাচা হয় এই কারণে দেয় উনি মনে করবে সদন প্রীতি আমি তোর যাচ্ছি প্রমাণ হয়ে যায় বলে আমাদের ছেড়ে দেয় ভাগিনা কেমনে হয় ওনার মা মদিনার থেকে যাওয়া না ওনার দাদি আব্দুল মোত্তালেবের স্ত্রী মদিনার থেকে গেছিলেন মদিনার মেয়ে তো নাতিনার কি মদিনাবালাদের তো এখন সেই হিসাবে ভাগলি বলেছে আর কি তারা যে আমাদেরই রক্তের সম্পর্ক তার মায়ের রক্তে আছে যেহেতু আমাদের কারণে আমরা তাকে আমরা এটা অ্যালাউ করেন নাই কারণ সদন প্রীতি কি জানি চলে আসে কিনা অন্য সাহাবিরা আবার কনজিউশনে পড়ে যেতে পারে কিনা এগুলোর জন্য তিনি খেয়াল করে বলে দিয়েছেন অল্লাহে লনা মিনহুদের হাবান না তার চল্লিশ দেড়হামি দিতে হবে এক তাও ছাড়তে না তারপর তিনি নিয়ে আদায় করেছেন এরপরে আয়াত নাজিল হয়েছে আল্লাহ এই যে আব্বাস টাকা পয়সা দিয়েছেন ওনার অনেক কিছু কষ্ট লেগেছে কিন্তু উনি ভিতরের ভিতরে আসলে ইসলাম কবুল করেছেন শুধু একটু দুর্বলতা সামাজিক ভাবে তিনি চান নাই হয়তো অপেক্ষা করছেন সবাই মিলে যেদিন আসবে সেদিন আসবো এখন একটু ভিতরের ভিতরে রাখে তো ওনার কষ্ট হয়েছে উনি সিনসিয়ার ছিলেন দিনের ব্যাপারে ছিল না তো আল্লাহ তালনার কষ্ট দূর করার জন্য একটা আয়াত নাজিল করলেন হেনবি যারা আপনার হাতে বন্দী আছে এবং বন্দি মুক্তি মুক্তিপণ দিয়ে তারা মুক্ত হওয়ার চেষ্টা করে তারা কিছু মুক্তিপণ দিয়েছে আপনি বলেছেন তাদেরকে যে তোমাদের অন্তরে যদি খায়ের থাকে ভালো কিছু থাকে আল্লাহর প্রতি তোমাদের আস্থা থাকে ইমাম থাকে ইসলামকে গ্রহণ কর তাহলে মিম্মা তোমাদের কাছ থেকে যেটা নেওয়া হয়েছে তার চেয়ে অনেক বেশি উত্তম আল্লাহ তোমাদেরকে দান করবেন বলু গাফুর রহিম আল্লাহ তো ক্ষমা করে দেন তিনি অনেক দয়াময় আব্বাস রাজিয়াল্লাহ নিজে বলেন যখন এই আয়াত নাজিল হয়ে গেল কিছুদিন পরে আমি এই আতের খবর পেলাম এরপরে আমার ব্যবসায় দেখলাম যে আতান ইয়াল্লাহ মাকান আল এসি না উকিয়া ইসলাম আবদান যে আমি বিষ এই উকিয়া স্বর্ণ দিয়ে মুক্তি পেতে চেয়েছিলাম আমার থেকে আরো বিষ নিল এটা আমার কষ্ট হয়েছিল কিন্তু এরপরে ওই বিষ উকিয়ার বিনিময়ে আল্লাহ আল্লাহতালা অল্প সময়ের ভিতরে আমি আরো বিষটি গোলাম খরিদ করার মতো অ্যাবিলিটি দিয়েছিলেন কুল্ল হুমফিমি এবং এক একটি তারা ভালো ব্যবসায়ী ছিল এক একজন তারা নিজেরাও ভালো ব্যবসা করতো তাদের ব্যবসার বড় অংশ আমি পেয়ে যেতাম তো দুনিয়াতে আমি অল্প কিছুদিনের মধ্যে আর আল্লাহ আল্লাহ গাফুর রাহিম আল্লাহ অনেক দয়াশীল এবং গফুর এবং ক্ষমাকারী তো আমি আশা করি দুনিয়াটা যখন আল্লাহ আমাকে দিস আখেরাতে তাও দেবেন গাফুর রাহিম আর মাকফুরাত আমাদের ইসলাম কবুল করার বাইর করতে লেট করেছি এই কারণে কোন দুর্বল দুর্বলতা হয়ে থাকলে আমি আশা করছি আখেরা তো আল্লাহ তালা আমাকে বঞ্চিত করবেন না এবং আব্বাস আনহু আহ এই আয় নাজি নাজী হলো তিনি আসলেন এসে রসুল্লাহ সাল্লা বললেন ইয় নবি আল্লাহ লা তাহলে আমি আরো বেশি পিতাম তিনি মনে হয় তার মানে ওনার মনে কোন দুঃখ আর থাকলো না এরপরে নবী করিম সাল আসাম কিন্তু আব্বাস রাজের আনুকে তিনি অনেক সম্মান করতেন চাচা হিসাবে অনেক সম্মান করতেন বাইনা আমরা একদিন ফতে মাকার পরে আমরা যখন আহ এক জায়গায় যাওয়ার জন্যে এক বাজারের পাশে আমাদের সৈন্যবাহিনী রেডি করছিলাম তিনি কিন্তু তোমাদের নবীর চাচা আজ করাই সিন কাপ ও করাই মধ্যে তিনি একজন অনেক বড় দানশীল ব্যক্তি এবং তাদের মধ্যে তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখার দায়িত্ব রীতিমতো পালন করেছেন এবং এই মক্কারী তেরো বছর ছিলেন ওই সময় তিনি চেষ্টা করেছেন ভাতি আসম বিশেষ করে আবু তালেবের মৃত্যুর পরে একটু ছায়া দেওয়ার জন্য সাহারা হওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন তিনি এভাবে অন্তর দিয়েই মহাব্বত করতেন সম্মান করতেন আব্বাস দিয়ে লাগানো কিন্তু যুদ্ধের কারণে তিনি নিয়ম নীতির কোন বর্খে করতে চাননি যাহাতে ওনার বিরুদ্ধে সাহবাকে আমার মধ্যে কারো করার মধ্যে কোন ভুল বুঝাবুঝি না হয়ে যায় এবং তিনি ইনসাব ভিত্তিক বাহ্যিক ইনসাফ কায়ে চেষ্টা করেছেন অন্তর দিক থেকে আব্বাস কখনো কমতি হয়নি এদিকে আব্বাস রাজি আহমে কিন্তু রসুল্লাহ আসলকে ওই যে মক্কিদিন দিকে সাহায্য করেছেন কখনোই তিনি তার প্রতি তার এই আদর এবং মায়া এবং দায়িত্ব কেয়ারের কোন কমতি করেননি তিনি নবী করিম সাল্লামকে যথেষ্ট সম্মান করতেন তো এক সাহাবি জিজ্ঞেস করলেন ওনারা বয়সের দিক থেকে কাছাকাছি তেমনি আব্বাস একটু বড় নবী করিম সাল একজন জিজ্ঞেস করলেন আবু জোড়াই কাল ওকাই দিয়ে বলেন আব্বাস জিজ্ঞেস করা হলো আনতে একবার আমরা সুল্লাহি সালাম আপনি কি বড় ওনারা সুল্লা সাল্লাস্লাম বড় উনি মিন করছেন বয়সের দিক থেকে কি বড় আসল আব্বাস উত্তর শুনবেন কি সুন্দর উত্তর দিয়েছেন তিনি বললেন হু তো বড় হচ্ছেন রসুল যদিও আমার জন্ম হয়েছে ওনার আগে কথা বুঝতে পেরেছেন বড় তো উনি যদি আমার জন্ম তার আগে হয়েছে তো কি বোঝা গেল কথা সম্মান করেছেন ভাতি যে আমার ছোট হলে কি হবে কারণ হচ্ছে আল্লাহর কত সন্দেহ আসাটাই তো বেআ এরপরে আরেকজন বিশেষ ব্যক্তিত্ব বন্ধু হিসাবে আসেন তার নাম হচ্ছে জুবাই রেমিনী মোটায় জুবাই মত আরেকটি ঘটনা আছে সেও বন্দী হয়ে গেছেন নবী করিম সাল আলী সাল্লাম মাগরীবের নামাজ পড়ছেন সুরা তুর দিয়ে সুরা লম্বা সুরা কিন্তু সুরাতুর লম্বা সুরা এই সুরা আতুর মাগরীবের নামাজে পড়ছেন আমাদের ইমাম সাহেবরা কে সুরাতুর মাগরীবের পরে মুসলিরা কি বলবেন আমার শাশুড়ি আর কোন কাম পাইলেন না এত লম্বা সুরা মাগরীব এ আচ্ছা তিন সুরা তুর পড়ছেন এখন তুর সুরার তেলাবাত বন্দীদেরকে তো মসজিদের পাশেই রাখা হয়েছে তাদেরকে সাল যেখানে আছে তো ওনার কানে তেলাওয়াত আসছে এই নবী করিম সালাম সুরাতুর পড়ছেন কি পরে তিনি বলেন শুনছি তিনি মাগরি পড়ছেন এগুলো আমার কানে আসলো যখন তিনি ওই আয়াতের মধ্যে আসলেন এই তুরের মধ্যে শুরু থেকে যখন পঁয়ত্রিশ ছয়ত্রিশ আয়াতের মধ্যে আসলেন সেখানে কি আছে মিন যে এই মানুষগুলো কি এমনিতেই তৈরি হয়ে গেছে কোন সৃষ্টিকর্তা ছাড়া নাকি তারা নিজেরা নিজেদেরকে তৈরি করেছে আল্লাহ বলছেন কোরআনের মধ্যে তার মানে একজন সৃষ্টিকর্তা তো আছে আমাশামাওয়া নাকি তারা নিজেরা সবাই মিলে আকাশ জমিন সব তারা নিজেরা মানুষ সৃষ্টি করেছে তারা সৃষ্টিকর্তা দেখে না আসল কথা হচ্ছে ট্রেডার আছে মানুষকে রিজিক দেওয়ার এটা কি ওদের হাতে আসে না আপনার রবের কাছে আসে তারা কি চিন্তা করে না তাদের কি এই সব ক্ষমতা আল্লাহ তাদেরকে হাতে দিয়েছেন কখনো কাফেরা জানে যে যাতে চেষ্টা করি আমি পাব না যে আমার কি আছে এর বাইরে তো তিনি বলেন আমি শুনছি বন্দি অবস্থায় আমার ভিতরে তখন এক এসে গেছে কি সাংঘাতিক মনে হচ্ছে আমার অন্তরটা যখন উড়ে যাচ্ছে ওদিকে আমি থাকতে পারছি না আমার ভিতরে কি এক অস্থিরতা এসে গেছে কি এগুলো শুনি আমরা কোথায় আছি কি গোমরাহিতে আছি ওই সময় আমার ভিতরে ইসলামের বীজ অলরেডি ঢুকে গেছে যদি তিনি তখন ডিক্লার করেন নাই যখন নামাজ শেষ হয়ে গেল রসুলকে জোবাই বলেন জোবাইরমত বলছেন আমি ওনাকে বদারে যুদ্ধের ব্যাপারে বন্দীদের ব্যাপারে কথাবার্তা বললাম যে বন্দীদেরকে মুক্তি করার ব্যাপারে আপনার কি চিন্তাভাবনা আসে কি করবেন তো আমি আলাপ করছি বন্দী হিসাবে তো তিনি আমাকে বলছেন ছেলে জোবায়ের তোমার আব্বা ছিলেন মোতায়ম তুমি তার ছেলে আমি রানি এই মত আদি যদি আজকে বেঁচে থাকতেন এবং তিনি মক্কা থেকে এখানে আসতেন বা খবর পাঠাতেন আমার সঙ্গে কথা বলতেন যে ব্যাপারে আপনি ছেড়ে দেন তাহলে আমি একদম ছেড়ে দিতাম কোন মুক্তিপণ নিতাম না তোমার আব্বার এই অবদান আমার মনে আছে আব্বার অবদান কি ছিল। সেই তার পিতা মু আদি যখন নবী করিম সাল আলাম তায়েফে গিয়েছিলেন দাওয়াত দিতে তায়েফের লোকেরা দাওয়াত কি কবুল করেছিল কি করলো প্রস্তর নিক্ষেপ করে ওনাকে রক্তাক্ত করে ফেলল বেহস করে ফেলল রকম হয়ে গেলেন ওই সময় তারপরে তিনি এখন মক্কা লোকেরা বলবে তুমি সুবিধা করতে পারো না তারা তোমাকে পিটা দিয়েছে। তো আমরা মক্কা বাসীরা দেরি করবো ভালো করে পিটা দেবে এখন আর। তিনি জানেন তার উপর বিপদ আসবে তখন আরবদের নিয়ম ছিল কোন একজন বড় শক্তিশালী ব্যক্তি যদি কাউকে আশ্রয় দেয় শেল্টার দেয় প্রটেকশন দেয় যা এই আমার লোক আমি তাকে আশ্রয় দিয়েছি কথা দিয়েছি এর গায়ে হাত তুলতে পারবে না তাহলে আমার সঙ্গে তার যুদ্ধ হবে এইরকম একটা সিস্টেম আরব দেশে ছিল তখন এটাকে তারা খুব মানত তা তিনিই তখন খবর দিলেন যে এই আরবদের মধ্যে কোরাইদের আশেপাশে মোটামুটি মোতায় এমনি আদি লোকটা যুদ্ধুর জানি ভালো তিনি তার কাছে অফার পাঠালেন পাঠালেন যে আমি যদি তার থেকে এখন মক্কায় যাই আমার উপরে কেউ যেন আক্রমণ না করে এরকম একটা নিরাপত্তার ঘোষণা আপনি দেবেন তখন তিনি শুধু তাই নয় ওই যে তিন বছর সে আবে আবি তালিবে কি করেছিল তারা ওনাদেরকে বয়কট করেছিল খাবার দাবার বিক্রি পর্যন্ত করে নাই গাছের পাতা খেয়েছে মনে আছে তো ওইখানে গিয়ে তার কষ্ট হচ্ছিল বৎসর তারা না খেয়ে তাদের বাচ্চা কাট হয়ে গেছে কিভাবে এই ঘরে তারা লড়কাই রাখছে যে সবাই মিলে বয়কটের বরখেলাপ করবে না যারা গিয়ে ওই বয়কটের মোকাবিলা এটাকে ছেড়ে ফেলার জন্য আরবদেরকে উৎসাহিত করেছিল কোরআদেরকে তাদের মধ্যে অন্যতম ছিলেন কে এই মোতায় মেবনে আদি তিনি গিয়ে ওটাকে ছিঁড়ে আনলেন এনে দেখলেন যে দেখো পোকা এগুলো খেয়ে ফেলছে আমাদের চুক্তিও নাইয়া এরপরে ওই চুক্তি থেকে প্রত্যাহার করা হল এই অবদান গুলো নবী করিম সালিস মনে আছে তো কিন্তু ইসলাম আসার পরে মোতেন ইসলাম কবুল করলেন না মোতেন আদি আহ জোবাইরের পিতা ইসলাম কবুল না করে বদর যুদ্ধের আগে সাত মাস আগে তিনি এমনিতেই মৃত্যুবরণ করেছেন তার পিতা আর ছেলে জোবাইয়ের যুদ্ধ করতে এসে এখন বন্দি হয়েছে পরে যাই হোক নবী করিম সালাম তার সঙ্গে ভালো করলেন এখান থেকে তার ওই যে সুরা তুর শুনেছে জোবাইয়ের তার এই বীজ নিয়ে আসে ইসলাম নিয়ে চিন্তা করছে পরবর্তী পর্যায়ে তিনি ইসলাম কবুল করে ফেলেছেন হোদয় বিয়ার সন্ধির পরে আর কেউ বলেছেন ফতে মক্কার সময় তিনি ইসলাম কবুল করেছেন এই ঘটনা ছিল মোতায়ের মোতায়নের কাহিনী এরপরে আসলো ওমাই ওয়াহাব তিনি আরেকটি কাণ্ড ঘটিয়েছেন এক বড় ঘটনা এটা দিয়ে আমরা শেষ করবো একটু বড় আছে ঘটনা হচ্ছে যে তিনি তার বন্ধু ছিল সাফওয়ান ইবনে উমাইয়া সে তার চাচাতো ভাই এবং ক্লোজ ফ্রেন্ড এই দুইজনে যুদ্ধে তাদের ছেলে আসছিল এবং তারা নিজেরা অংশগ্রহণ করেছে খুব উৎসাহিত করেছে তাদের মধ্যে একজন বড় বীর ছিল এবং তাকে বলা হয়তো শায়তান তাদের শয়তান মানে এমন ধরনের লোক সে সবাইকে এমনভাবে উৎসাহিত করেছে ইসলামের বিরুদ্ধে যখন বদর যুদ্ধে আসে তারা পরাজিত হয়ে গেল ওমায়ের নামে লোকটা সেখান থেকে পালিয়ে গেল ধরা চলে আসলো কিন্তু তার ছেলে ওহা বিভিন্ন আটক হয়ে গেল কাদের হাতে হাতে। মুসলমানদের তো এই দুইজন একদিন এই বদরযুদ্ধের পরে নিজেরা বসে কথাবার্তা বলছে তো এখন আহ ওমায়ের ওহাবিভ্নে ওমায়ের পিতা ওমায়ের আর এই সাফান আর এই দুই দুইজনের বেশি কথাবার্তা বলছেন তো সাফ বলছে অল্লাহিমা আইসি বা আমাদের ছেলেপেলে গুলো ওদের হাতে আটক হলো কেউ মারা গেল আমাদের লিডার গুলো মারা গেল সাফওয়ান বলছে আমাদের জীবনের কি মূল্য থাকলো আর মা অল্লাহিমা ফিল আইসে বাহম খাই এদেরকে হারানোর পরে আমাদের জীবনের আর কোন মূল্য থাকলো না কোনো কল্যাণ আর জীবনে থাকলো না উমারে বলছেন সদক ঠিকই যদি আমি ঋণগ্রস্ত মাথায় না থাকতো ও ইয়া আলুন আকয় আর যে আমার পরিবারের সদস্যগুলো আছে কোন ইনকাম নাই আমার এরা না খেয়ে মরবে এই অবস্থা যদি না তাহলে আজকেই আমি ঘোড়ার উপরে উঠে বা কোন একটা তাজি ঘোড়া বা তাজি উঠ নিয়ে মোদিনে তরবারে নিয়ে যেতাম আর আমি পেলে আমি একদম দিতাম আমি করতাম করতাম না না আমার ছেলে তাদের হাতে এখনো বন্দি আছে এই দুঃখ কষ্ট কি নিয়ে আমি ঘুমোতে পারি তুমি কি মনে করো সাফোয়ান সাফওয়ান সুযোগ নিল এটাতে কাজ লাগানো যাবে মোহাম্মদকে হত্যা করানো যাবে সাফোয়ান বলল আলোয়া দায়নুকা আমি তোমার সমস্ত ঋণের দায়িত্ব নেব তোমার কিছু ঘটে গেলে তোমার পরিবার খেলে তোমার পরিবার ও খাবে যা তোমার কোন চিন্তা নাই তখন সে এগ্রি করল ঠিক আছে একদম তুমি আর আমি জানলাম কেউ যেন জানে নাই খবর আমাদের এই মক্কার কেউ যেন না জানে খুব গোপনে রাখো আমি মিশনের যেই মদিনায় পৌঁছে গিয়েছে সবার আগে দেখছেন অমর খাত আনহ তাকে দেখে ফেললেন তিনি তখন কিছু মুসলিমদের সঙ্গে কথাবার্তা বলছিলেন করে কি আসতেছে রে ওটা ও এই তো তারপরে ওনারা বসে তখন কিন্তু গল্প করতেছেন বদরের যুদ্ধে আল্লাহ ওনাদেরকে বিজয় দিলেন আল্লাহ সুখ্রী আদায় করছেন আদায় করছেন কথা বার্তা এ নিয়ে বলছেন আর এই সময় দেখল যে উমায়ের এবং ওয়াহাব তার উঠ নিয়ে এসে থামছে আর এই ছুরিটাও দেখা যায় কিভাবে লটকাইয়ে রাখছে গলার মধ্যে বড় একটা সোরা এভাবে আসে অমর দেখেই বললেন হায় আল খালবু আদুবুল্লাহ ওমায়ের ইবন ওয়াহাব এই যে আল্লাহর এই কুকুর অমর নার্দেশ ভালো কোনোদেরকে উৎসাহিত করে আনার পিছনে তার অনেক বড় অবদান ছিল দৌড়ে গিয়ে অমরদের আনু খবর দিলেন রসুল সালসালামকে ইয়া নি আল্লাহ হাজা বিরাট এক তরবারি নিয়ে আল্লাহর ভালো না অমর রাজা আনহু তার ওই তরবারিটা গলা লটকানো ছিল ওইটা ধরে আপনাকে ট্রেনে নিয়ে আসছেন রসুল্লাহ সাল্লাহ কাছে এরপরে বসলো হ্যাঁ অমরাজাম বলেন শোনো তোমরা সবাই রেডি হয়ে থাকবা তার দিকে খেয়াল করবা রসুল্লাহ কথা বলতেছে যে কি করে কোন ফাঁকে দিয়ে তার বাড়ি চালাইয় দেয় খেয়াল রাখবা কিন্তু তারপরে নবী করিম সালাম দেখে বললেন অমর তার গলার ওটা ছেড়ে দাও ইজি এত টাইট করে ধরো না এত হচ্ছে ছেড়ে দাও আর সেল হইয়া অমর তারপর তিনি বলেন কাছে আসো আমার কাছে আসো এসে বললো সে এখন নবী করিম সালামকে জাহিলি তরিকায় সালাম দিচ্ছে সকাল সকাল আসিল তো প্রত্যুষে যে তোমাদের মর্নিংটা গুড হয়ে যা গুড মর্নিং আর কি আনে এমু সবাহানিম সালাম বললেন কদ আক্রমন আল্লাহ তাহিয়ে তাহিয়ে তোমার এই গুড মর্নিং এর তুলনা এর মোকাবেলা আল্লাহ সেটা হচ্ছে জান্নাতিদের সালাম ওইটা আল্লাহ আমাদের দুনিয়াতে দিয়েছে আমরা কিন্তু এখন এইটা ব্যবহার করি আসসালাম আলাইকুম বলি হানি আমি তার বলি আহ মোহাম্মদ আপনি কিছুদিন আগে আপনি নিজেও তো এইগুলো ব্যবহার করছেন আমরা তো এখন ওইটার মধ্যেই আসি আপনার কাছে চেঞ্জ হয়েছে আমাদের কাছে ঠিক আছে থাক ওই কথা সময় যা বে কি মিশন নিয়ে কি মতলব আসলাম দিন বললাম যে আমার ছেলেটা যে বন্দী হয়ে আসছে তো আপনাদের কাছে তো আছে মুক্তি মুক্তিপণ আর আমার পয়সা করেও নাই তাকে তো আপনারা ছাড়েন নাই এটার উদ্দেশ্য কি এই তরবারিকে আল্লাহ নিপাত করুক এই তরবারি কি আমার কোনো কাজে লাগলো আর বুঝছেন এই তার বাড়ি গোল্লাই জাগোটা তো কোনো কাজে লাগলো না আমার ধারতাম স্বীকার কর না কিন্তু ইনডাইরেক্টলি বুঝা গেল সত্যি কথাটা বললো তো তুমি কি উদ্দেশ্যে আসছো কলা মা যে আর না কিছু না ওই কথাটা ওই কাজের জন্য আসে আমার প্রতি কষ্ট দিয়ে না এটার জন্য আস তো নবী করিম সাল্লাম ওখানে আলাপ করছো না যে আমার যদি পরিবারের চিন্তা না থাকতো কতগুলো লোন বাকি না থাকতো তাহলে আমি চলে যেতাম জীবনের বাজে নিয়ে মোহাম্মদ এর উড়িয়ে দিতাম তারপরে সাফান তোমাকে বলছে চিন্তা না আমি তোমার সব লোন শোধ করবো আর আমি তোমার পরিবারের দায়িত্ব নিবো এইগুলা বলে কন্টাক্ট করে আসেন না হ্যাঁ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর কোন সন্দেহ নাই রাসুল্লাহ খাবার ইসাম ওমায় আমরা আপনাকে বলতাম যে আপনি কিসের আল্লাহর ওই পাঠাই যে আকাশের কি খবর কিচ্ছু না সব আপনি কোন সৌন্দর্য নাই যে আপনি হপনবি তারপরে বললো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইয়ারাসুল্লাহ আল্লাহ আমাকে ইসাম হৃদায় দিয়ে দিয়েছেন আমাকে আল্লাহ মনে হয় মদিনাটি নিয়ে আনছেন এই কারণে আমার মত ছিল একটা আল্লাহর মত আছে আরেকটা ভালো ব্যবহার করো তাকে ছেড়ে দাও তাকে দিন শিখাও কোরআন শিখাই দাও আর তার যে ছেলে বন্ধু হয়ে আছে ওটাকে ছেড়ে দাও অমায় বলেুল্লাহ আমি তো খুব চেষ্টা করেছি আল্লাহ নূরকে নিভানোর জন্য যত হেন কাজ নাই করিনি এখন আমি অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে আল্লা দিনের কাজে আনা এখন আপনি চাই আপনি আমাকে পারমিশন দিবেন আমি মক্কা যাবো আমার গোষ্ঠীকে মক্কা লোক দিকে ইসলামের দিকে ডাকবো এখন আর আল্লা দিকে ডাকবো আল্লাহ রসুলের দিকে ডাকবো ইসলামের দিকে ডাকবো আমি আশা করি আল্লাহ তালা তাদেরকে হেদায় দিবেন আমার কথা শুনে হয়তো কেউ কেউ ইসলাম কবুল করতে পারে ও ইল্লাহ আফ ফি দিয়ে নিহিম কেমাক উদিয়া সাহবা কা ফি দিয়ে তাদের দিনের ব্যাপারে তাদেরকে আমি বিভিন্ন জিনিস বলে দেব তাদের কষ্ট হইলে হোক যেভাবে আপনার নবী আপনার সঙ্গীত আমি কষ্ট দিয়েছি করেছি আমি তাদের করে দিনের দিব সবকিছু বাতিল নবী করিম সাল আল্লাম তাকে পারমিশন দিলেন তিনি মক্কায় চলে আসলেন এসে সাফওয়ানের সঙ্গে তখন দেখা হলো সাফওয়ান ইতিমধ্যে মক্কায় প্রচার করেছে বলে নাই কি বলেছে জানেন সাফোয়ান এত কনফিডেন্ট যে দুঃখের খবর আছে বদরের এর মোকাবেলায় এক সুখবর আসছে অতি শীঘ্রই সবাই রেডি হয়ে থাক এমন খবর আসবে তোমরা সবাই বদরের দুঃখ ভুলে যাবা কি সেটা আর বলতেছে না আর সফর প্রত্যেক দিন থাকে এই মদিনা থেকে লোক দেখতো কে আসলো কে আসলো একজন আসতেছে একদ খবর দিল যে সেই খবর দিল যে শুধু কবুল করে এসেছে কিসের তোমার খবর সাফন বললো আল্লাহর কসম যে আমি কোনদিন আর এই সাথে কথা বলবো না কিন্তু ওমায়ের সাড়ে নাই সে মক্কা এসে বক্তিতা করে অনেক এটা ঘটে যায় লোককে ইসাম আখান দিয়ে এই ঘটনাগুলো ঘটে আলহামদুলিল্লাহদিন পরে তো ফতে মক্কা হয়ে গেছে আমরা আগামী দুই সপ্তাহ তো আমাদের সিরাত নবী হবে না তবে পরে যেটা হবে সেটা হলো বলে রাখি যে নাজ্জাসি খবর পেল বদর যুদ্ধে মুসলমাদের বিজয় হয়েছে। তিনি কিভাবে এই খবর উপভোগ করলেন সে কাহিনী আমরা নেক্সট সেশনে শুনবো ইনশাআল্লাহ